আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিআলাতিমি ওয়াসি আজমাইন আহাবাদ কাছের দূরের যে সমস্ত জায়গায় পিস টিভির স্ক্রিনে সামনে বসে আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা তাদেরকে আমি সালাম দিচ্ছি আমার মবার জানাচ্ছি এখন আমরা আজকের আলোচনায় নিয়ে আসব যে নারীদেরকে জ্ঞানের ক্ষেত্রে ইসলাম কতটুকু সামনে নিয়ে এসেছিলেন এবং তারাও কিভাবে সামনে এসেছিল তার কিছু দৃষ্টান্ত আমরা জানার চেষ্টা করি আপনারা জানেন যে যখন ইসমি রব্বিকল্লা দি খালাক হলো যখন বলা হলো যে তোমাদের জ্ঞানের দিকে যাও রব্বিজিদ্দিনী আলমা বলো আল্লাহ তুমি জ্ঞান জ্ঞানকে ইনক্রিজ করে দাও যখন বলা হলো হালিয়াস্তাউল্লা দিন আয় আয়মুন আউল্লা দিন আল্লা আলামুন যারা জানে যারা জানে না তারা কি সমান সমান এগুলো যখন বলা হলো সাহাবাহিকেরা মধ্যে যেমন পুরুষরাও ঠিক তদ্রুপভাবে নারীরাও এগিয়ে আসলো জ্ঞান শেখার জন্য জ্ঞানের পাগল হয়ে গেল তারা আমি আগে উল্লেখ করেছি যে আয়সা সিদ্দিকার আনহার জীবনটা কেমন ছিল উনি যখন স্বামী হারা হন আল্লাহ রসুল্লাহ আসসাল্লাম যখন ইন্তেকাল করেছেন তখন তার বয়স মাত্র আঠারো বছর এবং সেখান থেকে তিনি অনেক দিন পর্যন্ত তিনি বেঁচেছিলেন অনেক দিন পর্যন্ত তিনি বেঁচেছিলেন এই যে দীর্ঘ জীবনের মধ্যে তিনি জ্ঞানের বিতরণ করেছেন তার জ্ঞানগুলোকে যদি আমরা সর্বসাকল্যে এক জায়গায় নিয়ে আসি তাহলে আমরা দেখব যে তার মধ্যে সাহিত্যের জ্ঞান ছিল প্রচুর সাহিত্যের জ্ঞান ছিল তিনি কবিতা গদ্য সমস্ত সম্পর্কে তার ভালো মন্দ কবিতার সমালোচনা অনেক একটা বই সেদিন দেখতেছিলাম যে তিনি অনেক কবিদের কবিতার সমালোচনা করেছেন যে কাব্য সমালোচনা করতে জ্ঞান দরকার হয় যে তার শব্দরূপ কল্পতা তার শব্দ চয়ন শব্দের মধ্যে দোতনা ব্যঞ্জনা কেমন হয় ছন্দ কেমন আসছে এগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন এ জ্ঞানও তার ছিল তিনি তার আব্বার কাছ থেকে আরেকটা জ্ঞান শিখেছিলেন সেটা হল যে মানুষ কোন গোত্র থেকে আসছে এই গোত্র সময়ের কি কী বৈশিষ্ট্য ছিল কোন গোত্রের পর কোন গোত্র আসছে একই গোত্রের কতগুলো শাখা হয়েছে এটা তার আব্বার কাছ থেকে তিনি শিখেছিলেন তিনি শিখেছিলেন ফারায়দের জ্ঞান যেটা মিরাজ বন্টন করা এটা তার কাছ থেকে জানা গেছে তিনি নারীদের সমস্ত ধরনের প্রশ্নের উত্তর তিনি দিতে পারতেন এবং সর্বশাকুললে সমস্ত সাহাবাহিকেরাম তার কাছ থেকে জানার চেষ্টা করতেন যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় দুই হাজার হাদিস তার কাছ থেকে এসেছে ইমাম জুহুরি বলেন যে তিনি এমন এক ব্যক্তি ছিলেন যে তার কাছ থেকে আমরা আমরা দেখতে পাই যে সাহাবাহিকেরাম যখনই কোনো জিনিস জানতে চাইতেন বুঝতে পারতেনা তার কাছে যাওয়ার চেষ্টা করতেন তার কাছ থেকে আমরা একটু শুনি নাই আবার তার আরেকটা বৈশিষ্ট্য ছিল সেটা হল যে তিনি যখন শুনতেন যে কোনো সাহাবি কোনো ভুল কথা বলেছেন যেটা কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক অথবা তিনি যেটা জানেন তার সাথে বিপরীত তখন তিনি এটাকে ভুল ধরতেন কখনো ডেকে পাঠাতেন যে তুমি আসো আমার সাথে কথা বলো কখনো উনি কারোর মাধ্যমে দিতেন যে তার এই কথাটা ভুল এরকমও তিনি করেছেন তাহলে চিন্তা করেন যে তার জ্ঞানের পরিধিটা কত উপরে ছিল ওনাকে একবার বলা হলো যে আল্লাহ রসুল সাল আলয়াল্লাম মিয়ারাজে যে আল্লাহকে দেখেছেন উনি বললেন যে কাজিবা সে ব্যক্তি মিথ্যা কত বলল মানকলা যে বলবে আন্না রসুল আল্লাহ রব্বাহু ফিল মেয়া আল্লাহ আল্লাহতাল রসুল তার রবকে দেখেছে মেয়ারাজের মধ্যে এটা নিয়ে এখতালাফ ছিল সাহাবাদের যুগে কেউ কেউ বলেছেন যে আল্লাহকে দেখেছেন তিনি কেউ কেউ বলেছেন যে আল্লাহ থেকে দেখেননি তো আইসিসের দিকে যখন তাদের ভুল ধরেছেন তখন তিনি কোরআন থেকে কোট করেছেন উনি বলেছেন যে এটা আমি এই জন্য বলছি যে কোরআনে বলছে লা দুরিকুহুল আবসর পহুয়া ইউ দুরিকুল আবসর কোন মানুষের দৃষ্টিশক্তি আল্লাহকে দেখতে পাবে না জীবিত থাকা অবস্থায় আল্লাহ তাকে দেখতে পাবে তো মোহাম্মদ সাল্লাহ্লাম যখন ওখানে গেছেন তখন তো জীবিত অবস্থায় গেছেন তো কোরআনের সার্বজনীন যে কথাটা আসলো এটা তো এটা ঠিক থাকে না তো দেখেন আয়সা সিদ্দিকার আল্লাহ তাল আনাহা কিন্তু এইভাবে ডিবেটও করতেন ডিবেট করে যেটা সত্যি সেটা বলার চেষ্টা করতেন তো এই পর্যায়ে মানুষের জ্ঞান গেলে মানে সেটা কতদূর জানতে হয় এটা আপনি চিন্তা করে দেখেন আরবি গ্রামারের উনি খুব পণ্ডিত ছিলেন একবার তার ভাইয়ের ছেলে তার ভাই ছিল মোহাম্মদ একই মায়ের পেটের ভাই না ওনার মা নাম ছিল উমের উম্মান আর ওহম্মদের আমার নাম ছিল আসমাবিন্তু উমায়েস মোহাম্মদ রদুল্লাহ তালা আনহু তার ছেলের নাম ছিল কাসেম তো উনি কাসেমকে নিজেই হাতে পড়াতেন একদিন কাসেম তার সাথে কথা বলতে যে অন্তত যতটুকু সময় কথা বলছে তার পাঁচটা ছয়টা জায়গায় তুমি ভুল বলছেন গ্রামেটিক্যালি গ্রামার ভুল করেছেন উনি বললেন যে ভাতিজা তুমি এইভাবে গ্রামারে ভুল করো কেন আমার সাথে কথা বলে শুদ্ধ ভাষায় কথা বলবে দেখেন শুদ্ধ ভাষায় কথা বলা শুদ্ধ ভাষায় লেখা সুন্দর করে বলতে জানা এই ট্রেনিং পর্যন্ত উনি দিতেন মানে জ্ঞান তার কাছে শুধু একদিন লিঙ্গুইস্টিক জ্ঞানও তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তো এ মানে এটা একটা দৃষ্টান্ত আমাদের জন্য আমাদের মেয়েদের জন্য একটা দৃষ্টান্ত শুধু আপনি বলবেন যে হয়তো হুজুর আপনি তো আইসাঁসের দিকে নিয়ে তো বারবার বলতেছেন আর কি কোনো মানুষ ছিলেন মহিলা ছিলেন যারা এরকম জ্ঞানের অধিকারে আসলে সাহাবাহিক রামের মধ্যে থেকে যারা হাদিস বর্ণনা করেছেন তাদের সংখ্যা কয়েক শত কয়েক শত সাহাবির কাছ থেকে হাদিস আসছে তাহলে চিন্তা করে দেখেন যে এই জেনারেশনটা করে দিলেন যে তারা জ্ঞানের জগতে প্রধিকৃত তারা সামনে লিডার হওয়ার উপযুক্ত এমন হয়ে গেলেন আমি আরেকজনের নাম আপনাদের সামনে আজকে বলতে চাচ্ছি যিনি হলেন আলাউদ্দিন আসামরকান্দি উনি একটা বই লিখেছেন সেই বইটা নাম হতো হ্যাফাতুল ওনার একজন মেয়ে ছিল তার নাম ছিল ফাতেমা ফাতেমা আসামার তো এই ফাতেমা তার বাবার এই বইটা সম্পূর্ণ মুখস্থ করেছিলেন হানাফি মাঝাবের এই বইটা কিন্তু খুবই পরিচিত এবং উনি এটা মুখস্ত করেছিলেন তার সাথে সাথে কোরআন হাদিসের এত বেশি জ্ঞান তার ছিল যে তিনি সে সময় যারা মুফতি ছিল ফতোয়া দিত আমাদের মতন এখন ফতোয়া এরকম ছিল না কিন্তু এখন যে সে ফতোয়া দেয় আলেমরা ফতোয়া না দিলেও গ্রামের মুরল মাতোব্বাররা ফতোয়া দেয় এটা কিন্তু আল্লাহ রসুলসাল্লা যুগে বা তার পরবর্তী যুগে তার পরবর্তী যুগে পতনকালের আগ পর্যন্ত এরকম ছিল না নির্দিষ্ট কিছু লোক ফতোয়া দিত যাদেরকে রিকগনাইজড করা হতো যে এরা ফতোয়া দেওয়ার যোগ্য সবাই কিন্তু ফতোয়া দিতে পারেন না যে সে লোক যদি ফতোয়া দেয় তাহলে গোটা সমাজটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ আমাদের দেশে তো মজুদদেরও এখন ফতোয়া দেওয়া লাগে না যে সে লোক এখন বাইরের থেকে ফতোয়া দেওয়া শুরু করে দেয় এটা কিন্তু ইসলামের যুগে ছিল না কিন্তু আমার ফাতেমা সামারকান থেকে দেখতে পাচ্ছি তিনি রিকগনাইজড সরকারি এবং সামাজিকভাবে তার জ্ঞানটা এমন এক পর্যায়ে তিনি নিতে পারছিলেন যে মানুষ মনে করত তার কাছ থেকে ফতোয়া নেওয়া হবে তোহফাতুল ফোকাহা এই বইটার একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছিলেন সেই সময়কার সময় আর বড়ো আলেম হানাফি মাঝহের খুব খুব বড় একজন পন্ডিত তার নাম ছিল আলকা আসানি আলকা আসানি এই তোহফাতুল ফোকাহার যে বইটা তার মানে ব্যাখ্যা গ্রন্থ লিখেছিলেন বাদায়া আর সনায়া নামে এই বইটা কিন্তু এখন ফেকার ক্ষেত্রে শুধু হানাফি মাঝাবে নয় সমস্ত মাঝহের লোকেরাও এই বইটা দেখে কারণ সেখান থেকে নেওয়ার মতন অনেক কিছু আছে যা হোক এই বইটা লেখার পরে ওনার উস্তাজ আলাউদ্দিন আসাম কান্দির কাছে বললেন যে আমি এই বইটা আপনার বইয়ের আমি এই ব্যাখ্যা করেছি উনি তার জ্ঞান দেখে অভিভূত হলেন উনি বলেন যে আমার মেয়ে তো এই পর্যায়ে খুব ভালো একজন আলেমা তার জন্য আমি একটা ছেলে খুঁজতেছি তো আমি তার কাছে শুনে দেখি যে সে তোমাকে বিয়ে করতে রাজি হয় কেন আমি মেয়েকে তোমার সাথে বিয়ে দেবো এবং আমি তার কাছে বলবো যে তোমার কোনো মোহর লাগবে না ওই বইটা তুমি তাকে মোহর হিসেবে দিয়ে দিও তো উনি বললেন যে এটা বিরাট না আমার উস্তাদ মেয়েকে আমি বিয়ে করতেছি আর এত ভালো একজন পন্ডিত মেয়েকে বিয়ে করতে পারবো যার চিন্তায় করতে পারতাম না পরে যে আলাউদ্দিন রহমতুল্লাহ আলহি তার মেয়েকে জিজ্ঞেস করলেন ফাতেমা রহমতুল্লাহ আলাহিহাকে ফাতেমা আমার ছাত্র এই বইয়ের উপরে ব্যাখ্যা করেছে এবং এটা এত সুন্দর আমার জানা মতে আমি যা বলতে চেয়েছি তার চেয়ে আরো সুন্দর করে উনি ব্যাখ্যা করে নিয়ে আসছেন তো আমি এই বইটাকে তোমার মোহর ধার্য করে তার সাথে আমি বিয়ে দিতে চাচ্ছি তুমি কি রাজি আছো ফাতেমা রাজি হয়ে গেলেন কারণ দেখলেন যে তার জ্ঞান অনেক বেশি বিয়ে হয়ে গেল এই যে ফাতেমার মতন এরকম মেয়ে কিন্তু এখন বর্তমান সমাজের দরকার আছে আসলে তারা কোরআন হাফেজ হবেন হাদিসের হাফেজ হবেন ফেক সম্পর্কে জানবেন সমাজে ফতোয়া দেওয়ার মতন উপযুক্ততা অর্জন করতে পারবেন এইরকম ছিল আমাদের ইসলামী সমাজে ছিল বলে তখন কিন্তু আমরা সারা পৃথিবীর মধ্যে আমাদের ডমিন্যান্স ছিল আমরা যা বলতাম পৃথিবীর মানুষের একটা শুনতে বাধ্য হতো তাবাকাতে এমনে সাঁত বলে একটা গ্রন্থ আছে সেখানে সাতশ জন মহিলার জীবনী আনা হয়েছে যারা হাদিসের মহাদ্দেশ ছিলেন হাদিসের মহাদিস মানে এক লক্ষ হাদিসের মুখস্থ করার যোগ্যতা যাদের মধ্যে ছিল হাফিজ হাদিস এক লক্ষ হাদিস মুখস্থ সম্পন্ন প্রায় সাতশ নারীর জীবনী বইয়ের মধ্যে আসছে আমার এক বন্ধু ডক্টর আকরাম আন্না উনি অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচার তো উনি একটা বই লিখেছেন লম্বা বই প্রায় ফোর্টি ফাইভ মানে ভলিউম হবে ওটাকে উনি এখন একটু ছোট করতেছেন কারণ এত বড় বই বাজার থেকে বের করলে অনেক দাম পড়ে যাবে কিনা কষ্ট হবে যেখানে প্রায় সাত হাজার মহিলাদের জীবন আসছে সাত হাজার মহিলাদের জীবন আসছে যাদের জীবনে তারা হাদিসের শুধুমাত্র জান্যেওয়ালা ছিল না যারা হাদিসের টিচার ছিলেন তার বই প্রকাশ হওয়ার মানে বইয়ের উপরে উনি যখন আলোচনা করা শুরু করলেন তখন সারা বিশ্বের অন্তত তিন চারটা জায়গায় তিনি সেমিনার করেছেন বিশেষ করে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লন্ডন ইউনিভার্সিটিতে ওনার মানে সেমিনার হয়েছে তারা সাদারাও সেখানে বড়ো বড়ো পণ্ডিতরা সেখানে গেছে আমি একটা সেমিনারে থাকার আমার সৌভাগ্য হয়েছিল যেখানে উনি দেখাতে চাইছেন যে এই মানে এতগুলো মহিলা আমাদের সেই আল্লাহ রসুল্লাহ সালামের যুগ থেকে এ পর্যন্ত যারা সমাজে এডুকেশনের ক্ষেত্রে কন্ট্রিবিউশন করেছে এবং যারা হাদিসের এত বড়ো বড়ো পন্ডিত ছিলেন ইসলাম যদি নারীদেরকে মানে ডিপ্রাইভ করে থাকে তাদের শিক্ষায় তাদের আচরণে তাদের টাকা পয়সায় তাদের লেখাপড়ায় এবং নিজেদের সামাজিক স্ট্যাটাসে তাহলে ইসলাম এতগুলো নারীকে পেলো কি করে আর এই যারা হাদিসের টিচার ছিলেন তারা কি তাদের সংসার দেখত না সংসার দেখত তার সাথে সাথে কিন্তু এগুলো তারা করেছে চিন্তা করে দেখেন যে ইসলামের ইতিহাসে নারীদের মর্যাদা আল্লাহ তালা কত বেশি দিলেন এবং তারা জ্ঞানের জগতে এরকম রকম ভালো ছিল বলে তারা যে সমস্ত সন্তান জন্ম দিয়েছে সেই সব সব সন্তানরা কিন্তু ইসলামী বিশ্বে বড়ো বড়ো নাম করা মানুষ ছিলেন এখন যেমন পাশ্চাত্য আমাদের সবার উপরে মাতবাড়ি করছে কারণ হলো তাদের হাতে জ্ঞান আছে আমরা পারতেছি না আমরা পিছনে পড়ে যাচ্ছি কিন্তু ওইগুলো কারণে আমরা এখন ছোট্ট একটা ব্রেকে যাবো ইনশাআল্লাহ ব্রেকের পরে আমরা পরবর্তী আলোচনাগুলো কন্টিনিউ করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা থাকবেন আমরা এই আশাটা আপনাদের কাছে করছি ইনশাআল্লাহ আবার দেখা হবে সালাম আলাইকুম सफलता अर्जन करार्ज देखलमी अर्थनीति सोमवार बुधवार और शनिवार रत एगारोट्रचार सकाल दस टाये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 বড় গুণা প্রতি সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় সকাল ছটায় বাংলাদেশে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 প্রতি শনিবারা যারা এতক্ষণ পর্যন্ত বসে আছেন আপনাদেরকে ধন্যবাদ আপনাদের এই পেশেন্স দেখানোর জন্য আমরা এখন যেটা আলোচনা করছিলাম তার কন্টিনিউশন যেতে চাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি রসুল করিম সাল যে সমাজকে আমাদের সামনে উপহার দিয়েছিলেন তারপরে যে সমস্ত আমাদের কাছে এসেছে যুগে যুগে আমরা যে সমস্ত মেয়ে মহিলাদেরকে আমরা দেখতে পেয়েছি তারা জ্ঞানের রাজ্যে কত বড় কন্ট্রিবিউশন করেছেন এখনো আমাদের পুরুষের চেয়েও কিন্তু কিছু কিছু দেশে আছে মহিলারা সংখ্যা বেশি যেমন মালয়েশিয়াতে পুরুষের চেয়ে কিন্তু মেয়েদের সংখ্যা বেশি আপনি আমেরিকাতে ব্রিটেনে বিভিন্ন জায়গায় এখন দেখা যাচ্ছে মেয়েদের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে এখন তাদেরকে যদি আপনি এনলাইটেন না করেন আলোকিত না করেন তাহলে একটা সমাজের একটা অবিরাট অংশ কিন্তু নিরক্ষর থেকে যাচ্ছে তারা কিন্তু অনেক বেশি অনেক বিষয় তারা শিখতেছে কিন্তু ইসলামিক বিষয়ে তারা অজ্ঞ থাকছে আমাদের দুর্বলতার কারণে তো আমরা দেখাতে চাচ্ছিলাম যে দেখেন শাহবায়েকেরামের পর থেকে যুগে যুগে ওলামায়ে কেরামের মধ্যে নারীদের কত পদচারণা ছিল তাদের সংখ্যা কত ছিল এবনে আসাকের যাকে হাফিজুল উম্মা বলা হয় হাফিজুল উম্মা মানে হলো গোটা মুসলিম জাতির মধ্যে যিনি সবচেয়ে বড়ো হাফিজ তার মধ্যে তাকে বলা হয় হাফিজুল উম্মা এর নাম ছিল ইবনু আসাকের এমন আসাকিরের যারা উস্তাদ ছিলেন তার মধ্যে আশি জন উস্তাদ ছিলেন যারা মহিলা চিন্তা করে দেখেন যে আশি জন উস্তাদ ছিলেন যারা মহিলা ছিলেন এটা কিন্তু আমরা কম এটা না আমাদের নারীদের মধ্যে আরেকটা জিনিস আমাদের মাথায় আনা দরকার তা হল যে জ্ঞানকে যত বেশি চর্চা করা হবে তত অজ্ঞানতা দূর হয়ে যাবে হাদিস কোরআন যত বেশি জীবনে আসবে তখন তত বেশি জাহিলিয়া দূরে সরে যাবে সাহি হাদিসের জ্ঞান কোরআনের সরাসরি জ্ঞান যার ভিতরে যত বেশি আসবে তখন ভুল কথাগুলো দূরে সরে যাবে এবং ওইগুলো কিন্তু আমাদের দরকার অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো একটা বললাম যে এই জিনিসটা ভুল তো আমাদের বোনেরা মায়েরা এটা মেনে নিতে কষ্ট হয় কারণ তারাই এটা পড়াশুনো করেন। কিন্তু আপনি যদি নিজেও পড়াশুনো করেন আমি যতটুকু পড়ছি ততটুকু যদি আপনি পড়েন তখন দেখবেন যে আমার কথার সাথে আপনার কথা মিলে যাচ্ছে আপনি যদি আমার সে আরেকটু বেশি পড়াশুনো করেন তখন আপনি আমার ভুলও আপনি ধরতে পারবেন এই পর্যায়েটা কিন্তু আমাদের আমাদের যাওয়া দরকার ভুল ধরা ধরে নয় কিন্তু আমাদের সংশোধন যেটা আমরা আমাদের সমাজকে সুন্দর করতে চাই মেয়েদের মধ্যে একটা জিনিস আছে যারা সুপার স্টিশিয়ান মানে যে সমস্ত জিনিসগুলো আছে যে জিন দেও দানব তারপরে ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত ভয়গুলো জাদুটনা সবগুলোতে আমাদের সাংঘাতিক ভয় আছে এবং এই ভয় করার কারণে আমাদের মধ্যে দেখি যে অনেক সময় উল্টো পাল্টা ধারণাও আসে এবং চিন্তা আসে এটা কিন্তু ঠিক যে জিন আছে জিন আপনাদের ক্ষতি করতেও পারে আমাদের ক্ষতি করতেও পারে কিন্তু এই কথা মনে রাখা ঠিক না যে জিন সবসময় আপনার সাথে আসতেছে এবং সবসময় ক্ষতি করতেছে আমার এক দাদা ছিলেন যিনি জিনের চিকিৎসক ছিলেন তার কাছে আমি এটা শুনেছি যে যাদের আমি জিনের চিকিৎসা করি এর মধ্যে নব্বই পার্সেন্ট হলো ভুয়া মানসিক সমস্যা অন্য কোনো সমস্যা আছে দেখায় যে জিন হয়েছে আমরা কিছু কথাবার্তা বলে আসে যাতে সে ভালো হয়ে যায় এই যে জিনিসগুলো কিন্তু আমাদের সমাজে খুব বেশি আমার যখন প্রথম মেয়ে হলো তখন দেখলাম তার এই হাতে দুই তিনটা মাদুলি এই হাতে দুই তিনটা মাদুলি কি ব্যবহার করতে থেকে আসলো তো এটা আমার আমার ওয়াইফের কিছু আত্মীয়স্বজন এগুলো দিয়েছে কারণ কি যে এতে বদ নজরের একটা আছে শরীর খারাপের একটা আছে দুধ বেশি যেন খায় তার একটা আছে এরকম করে আমি তার্য হয়ে গেলাম যে এটা কোন দেশের কথাবার্তা তো ওইগুলো আমি তুলে ফেললাম তুলে ফেলে বললাম যে তার যদি কোনো সমস্যা হয় তা বুঝিনি ও আল্লাহ তালের কাছে আমরা দোয়া করবো কোনো সমস্যা হয়নি আমাদের সমাজে অনেক বদ্ধমূল ধারণা যে এই হতে পারে তাই হতে পারে এই এই হুজুরির কাছ থেকে তাবিস ওই হুজুরির কাছ থেকে তাবিস এগুলো করতে যেয়ে আমাদের সমাজ কিন্তু জাহেলিয়াত শির্ক বিদা মধ্যে আমরা ডুবে যাই আমি এক চিটা থাকতে দেখতাম যে একটা গাছের গায়ে সুতা বাঁধা হচ্ছে লাল সুতা নীল সুতা সবুজ সুতা মেয়েরা যে পুরুষেরা এরকম বাঁধতেছেন তা আমি একবার এক মেয়ে সুতা বাঁধতেছেন তার কাছে জিজ্ঞেস করলাম যে বোন আপনি সুতা বাঁধতেছেন কেন তো খুব লজ্জা হয়ে গেল বলতেছে আমি সুতা বানতেছি এখানে সুতা বানলে নাকি যা ইচ্ছা করা হয় মনে মনে সেটা নাকি আদায় হয়ে যায় এই যে এই জঘন্য বেদাৎগুলো এবং কিন্তু আমাদের জ্ঞানের অল্পতার কারণে এজন্য মেয়েদেরকে এখন আর কোরআন হাজিজ বেশি করে পড়তে হবে যে এইগুলো কিন্তু মানে ক্ষতিকর কিছু নয় যে জিন আছে এটা ক্ষতির কিছু নাই জিন যেমন একটা জাতি আপনিও তদ্রুপ জাতি জিনদের মধ্যে অনেক ভালো আছে তাদের মধ্যে অনেক মুসলমান আছে অনেক কাফের আছে ছোরা জিন পড়ে দেখেন এরকম আছে কিন্তু তাই বলে মনে করবেন না যে আপনার পিছনে সবসময় জিন লেগেই আছে তার জন্য আপনার কাছে যেতে হবে এগুলো করবেন আমল গুলো আমি বলতে চাচ্ছি যখন আপনার আমল সুন্দর হবে যখন আপনি নিজে নিজে দোয়াগুলো পড়বেন আল্লাহ রসুল সাল্লাই এর গায়ে যখন জাদু করা হলো এটা হলো কেন কারণ হলো যে ইহুদিদের পিছল চুল নিয়ে সেটা দিয়ে তারা ওই ব্ল্যাক ম্যাজিক করেছিল জাদু করছিল জাদু করা একটা বাস্তব কিন্তু তাই বলে আমরা এগুলোকে রক্ষা করার জন্য ওই যে বিভিন্ন জায়গায় যাওয়া কিছু কিছু টিভিতে আমরা দেখি হুজুর বসে আছেন টেলিফোনে বলে হুজুর আমি তো এইরকম চিন্তা করছি আপনি একটু এস্তেখারা করে দেন এসবগুলো কিন্তু ঠিক না আপনি নিজে আমল করবেন আল্লাহ রসুল্লাহ আসাল্লামের কাছে যখন আয়াত না হলো যে এই সুরাল ফালাক এবং সুরা নাস ফুল আউদ বিরববিল রব্বিল ফালাক ফুল আউদ বীর নাস এই দুটো সুরা মাউবাদা তাইন বলা হয় এই দুটো সুরা যদি কেউ পড়ে তাহলে তার জাদু চলে যাবে আল্লাহ রসুল্লাহ আসাল্লাম পড়লেন পড়ার সাথে সাথে জাদুগুলো চলে যাচ্ছে তো এটা কিন্তু আমাদের করতে হবে আপনার সকাল বিকাল রাত দুপুরে সব সময় যদি আপনি এই এই আমুলগুলো করেন পাশক্ত নামাজ যদি পড়েন তাহাজদের নামাজ যদি পড়েন সুননত নামাজগুলো যদি আপনি পড়েন আবার এই ধরনের আমল যেগুলো আল্লাহ রসুল্লাহ আসলামের ছিল এগুলো যদি করেন তাহলে আপনার হুজুরির কাছে যাওয়া লাগবে না হুজুরির কাছে যে বারবার তাবিজ নেওয়া লাগবে না তাবিজের এমনি বেদাতে অনেক কিছু আছে অনেক সময় এগুলো নিয়ে খেলা করা হয় এগুলো তো উদাহরণ দিয়ে লাভ নাই যেহেতু আমাদের সবার ত্রুটি আমরা একটা কাজ করি আমরা এখন থেকে সিদ্ধান্ত যে যেহেতু কোরআন এবং হাদিসে আমাদের সুন্দর সুযোগ আছে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো নেওয়ার চেষ্টা করে। তাহলে বেশি ভালো হবে আপনার গায়ে যদি ব্যথা করে তাহলে এই ব্যথাটা একজন ডাক্তারও তত বুঝতে পারবেন না আমরা আপনার স্বামীও বুঝতে পারবেন আপনার ছেলে মেয়েও বুঝতে পারবেন না আপনি নিজে বুঝবেন ওখানে আপনার হাতটা রাখুন হাটটা রেখে রসুলি করিমুল্লাহাম যে দোয়াটা শিখাই দিয়েছেন সেই দোয়াটা আপনি পড়ুন আপনি যদি চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে কাঁদেন এবং পড়েন তাহলে আলো শুনবেন না কেন একজন মানুষের চেয়েও আপনি যদি এটা করেন তাহলে এটা হয়ে যেতে পারে অথবা আপনি করলেন আপনার ছেলের গার উপরে আপনার মেয়ের গার উপরে আপনার আত্মীয়স্বজন অসুস্থ হয়ে গেছে শিখাই দিলেন আল্লাহ রসুলের এই দোয়াগুলো তো তখন দেখা যাবে যে আমাদের এলেমের সাথে আমল হচ্ছে এবং আমাদের অন্তরগুলো সুন্দর হচ্ছে মাথা মননগুলো সুন্দর হচ্ছে চিন্তার জগৎটা স্বচ্ছ হচ্ছে যত এলেম শিখব যত আমল করব ততগুলো আমাদের জীবন সুন্দর হবে অবশ্যই অনেকেই মনে করেন যে এলেম শিখতেই থাকব এলেম শিখতেই থাকবো এটা ঠিক না এলেম ছাড়া আমল চলে না আবার আমল ছাড়া এলেমের কোনো মূল্য নাই যদি বুড়ো একজন আলেম হয় কিন্তু তার আমল না থাকে তাকে বলা হয়েছে কাশাজারি বিলাসামারি এমন একটা গাছ সে হয়ে গেল যে গাছের ছায়া আছে পাতা আছে ফুল আছে অনেক কিছু আছে কিন্তু তার কোনো ফল নাই যার থেকে পাখি হতে পারে মানুষ হতে পারে মতন একজন আলেম যার মধ্যে আমল নাই বিশেষ করে আমরা চেষ্টা করবো যে আমল আছে এলেম এবং আমল সম্পন্ন মানুষের কাছ থেকে যদি আপনি নিজেও এলেম এবং আমল করেন দেখা যাবে আল্লাহ তালা যে গুণ আমাদের মধ্যে দেখতে চাইছেন সেই গুণগুলো আমাদের আসবে মহিলাদের মানে রুহানিহাতকে করার জন্য নারী পুরুষ সবারই তো আমি যেহেতু ওমেন ইন ইসলাম বা ইসলামের নারী সম্পর্কে আলোচনা করছি যে মা বোনদেরকে মা বোনদের রুহানিয়াতকে বৃদ্ধি করার জন্য ইসলাম আমাদের কি বলে রুহানিয়াত রুহ এটা আমি আগের এফিস বলেছি যে মানুষের দেহের মধ্যে কয়েকটা দিক আছে আছে আত্মা আছে রুহ আছে এবং নফস আছে আত্মা এবং নফস খারাপের দিকে নিয়ে যেতে পারে আত্মা ভালো হতে পারে ভালো কাজের দ্বারা এবং এই ভালো হওয়ার পিছনে যে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে রাখে তার নাম হলো রুহ রুহ কখনও দুর্বল হয়ে যায় রুহ দুর্বল হয়ে যায় কখন যখন আপনার শরীরে পাশবিকতা পশুর আচরণ বৃদ্ধি হয়ে যায় মনে কথাবার্তায় আচরণে নামাজ নেই কালাম নেই বেপদায় চলতেছেন তখন কি হয় এগুলোতে তার মধ্যে পশুত্ব চলে আসে তার মধ্যে পশুর মতন ভাব আসে পশুত্ব বলে এটাকে এর মধ্যে রুহানিয়ার তেমন থাকে না তখন রুহ খুব দুর্বল হয়ে যায় এই রুহকে দুর্বলকে সবল করার জন্য শক্তিশালী করার জন্য আমাদেরকে কি বলে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম আমাদের বলে দিয়েছেন সেটা হল তোমরা ল্যা ইলাহা ইল্লাহ এটা বেশি বেশি করে পড়ো আপনার যখন সময় আছে আপনি ল্যা ইলা ইল্লাহ পতেছেন সময় আছে আপনি সুহান আল্লাহ পড়েন আল্লাহামদুল্লাহ পেন আল্লাহ রসুল বলেছেন তুমি যখন সুহাহান পড়ো তখন অনেকগুলো ফায়দা হয় তোমার এটা কিন্তু আমার ফায়দা আছে আমি যখন সুহাহান বলবো আপনি যখন সুবাহান আল্লাহ তখন আমাদের ফায়দা এটা আল্লাহ হচ্ছে এমন না আল্লাহর কোনো ফায়দার দরকার কিন্তু আমাদের কতগুলো ফায়দা হচ্ছে একটা হল যে সুহান আলহামদুলিল্লাহ াহ ই এই সমস্ত গুলো যখন আমি বারবার বলতেছি বলার দ্বারা আমার কাছে যে শয়তান আছে প্রত্যেক মানুষের সাথে একজন করে শয়তান থাকে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার কাছেও কি শয়তান থাকে তা আল্লাহ রসুল সাল্লাহাম বলেন হ্যাঁ আমার সাথেও শয়তান আছে তবে সে আমার মিসগাইড করার সময় পায় না কারণ আমার জীবনে এমন কোনো জায়গা নেই যেখানে শয়তান ঢুকতে পারে ফজরত উমরেরও শয়তান ছিল আল্লাহ রসুল সাল্লাহ আসালাম বলেন যে ওমর আমি দেখি যে তুমি যখন একদিক দিয়ে চলো শয়তান আরেক দিক দিয়ে চলে যায় এত ভয় পায় তোমাকে শয়তান কিন্তু আমাদের জীবনে শয়তান কিন্তু তত ভয় পায় না কারণ আমাদের জীবনে আমলগুলো অত বেশি ভালো হয় না তো আমরা যদি যত বেশি জিকির করব তত শয়তান দূরে চলে যাবে যত বেশি আমরা এরকম আল্লাহকে স্মরণ করব এই ভালো ভালো জিনিসগুলোকে পড়বো দ্বিতীয় হলো যে দুনিয়া আসমানের এই যে দুনিয়া এবং আসমানের মাঝখানে যে স্থানটা আছে আমাদের আমলগুলো দিয়ে ভরে যাবে আল্লাহ রসুল সাল্লা আসাল্লাম বলেছেন যে সুফহান আল্লাহ এটা আলহামদুলিল্লাহ এগুলো কি এবং আসমান কথা বলবে আল্লাহর সাথে আমার সম্পর্কে আকবর আহা এই কেয়ামতের ময়দানে এই দুনিয়াও কিন্তু আমার সম্পর্কে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ এই লোকটা এই ছিল যখন দুনিয়া আসমান বলতেছে আমার ভিতরে সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে ভর্তি করা তখন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন তাহলে দেখেন যে সুবাহ আল্লাহ পাক হচ্ছে মাগরিবের পরে এখান থেকে এক ঘন্টা ঘরের কণ্নে বসে আমরা জিকির করতে থাকবো এগুলো নিয়ম না জিকিরের হলো যে সারাদিন আল্লাহ রসুল্লাহ আসাল্লাম দোয়া পড়তেন সেই দোয়াগুলো শেখা সকালে ঘুমের থেকে উঠলে কি দোয়া হতো উঁজু করার আগে কি দোয়া উযু করে দোয়া পড়তেছেন এটাও আমরা শেখার দরকার নামাজে যাচ্ছি কি দোয়া পড়তে পড়তে যাচ্ছি নামাজ থেকে শেষ করছে তারপরে কি কি দোয়া আছে মসজিদ দেখতেছি সুন্দর একটা জিনিস দেখতেছি আমরা কি দোয়া পড়বো উঁচু জায়গায় যাচ্ছি দোয়া পড়তেছি নিচু জায়গায় যাচ্ছি দোয়া পড়তেছি এইভাবে সারাটা জীবন যদি আমার মুখে এরকম জিকির থাকে এর দ্বারা বোঝালেন যে আমরা সারাটা জীবন যেন আল্লাহকে স্মরণ করি আল্লাহর কথা বলি এবং এই মানে জিকির যেগুলো আছে দোয়া যেগুলো আছে কোরআনের আয়াত যেগুলো আছে যেগুলো সব বেশি হয় সেগুলো আমরা বেশি বেশি করে করি তাহলে আমাদের দেহ সুন্দর হবে মন সুন্দর হবে আল্লাহর প্রিয় বান্দি হতে পারবো ইনশাল্লাহ আপনারা আমল করার চেষ্টা করি জান্নাতে যাওয়ার সাধনা করে আল্লাহ আমাদের কবুল করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাক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 हादिस नम्बर पांच तेतर सल्लाम एक तीन भाग्य करी एवं कारो मुखेक्षी नन तृत्य हलो लामिद पलाम जन्म निन एम का जन्म दें और चतुर्थ हलोल्लाहत समतुल्य कोच नर उपासना करें